দর্শক মন্ডলী আমি আপনাদের সামনে যে বিষয়বস্তুটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শয়তান থেকে পরিত্রাণ আমরা সবাই এই শয়তান নামটার সাথে খুব সুন্দরভাবে পরিচিত এবং পৃথিবীতে আমরা এই শয়তান যে বিপদগামী শয়তান যে অত্যাচারিত এবং সে সবসময় যে মানুষকে অন্ধকার পথে নিয়ে যায় সবসময় মানুষকে বিভ্রান্ত করে সেটা আমরা বেশিরভাগ মানুষই ভালোভাবেই জানি আল্লাহ সুহ আলাহ তালা কোরআন মাজিদের মধ্যে এই শয়তানের ব্যাপারে অর্থাৎ এই শয়তান কিভাবে অত্যাচারিতদের মধ্যে অন্তর্ভুক্ত হলো শয়তান কি করে নিজেই নিজের উপর অত্যাচার করলো জুলুম করল দিয়ে এই শয়তানে পরিণত হলো সেটা আল্লাহ সুহানাহ তালা কোরআন মাজিদের মধ্যে বর্ণনা করেছেন সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা যদি কোরআন মসজিদের আয়াতগুলো অধ্যয়ন করি শয়তানের ব্যাপারে তাহলে আমাদের ধারণা ইনশাআল্লাহ ক্লিয়ার হবে যে শয়তান সেই ফ্রিস্তাদের দলভুক্ত আল্লাহ সুবাহ দুই আয়ত নম্বর চৌত্রিশ ওয়েজ ইল্লা লালাহাতিস আল্লাহ সুহানাহ তালা এই সমস্ত আয়াতগুলোতে বলছেন যে যখন ফিরিস্তাদেরকে আদম আলহ সালাতসালামকে সিজদা করতে বলা হলো তখন সমস্ত ফ্রেস্তা সিজদা করলো একসেপ্ট ইবলিস শুধু ইবলিস ছাড়া সকলেই সিজদা করল আবার আল্লাহ সুবহানা হুয়া তালা সুরা কাহাফ ১৮ নম্বর সুরার ৫০ নম্বর আয়তে বলছেন মালা ইকাতিস আদমা ফসায ইবলিস সমস্ত ফ্রেস্তাদেরকে বলা হলো আদম আল্লাহ সালাতামকে সিজদা করতে সকলেই সিজদা করল শুধুমাত্র ইবলিশ ছাড়া এবং সেই ইবলিশ জিনদের অন্তর্ভুক্ত এখানে যে শব্দটা যোগ করা হচ্ছে ওই বাকি আয়াতগুলোর সাথে এই সুরাক কাহাফের পঞ্চাশ নম্বর আয়াতের যে পার্থক্যটা হয়েছে এখানে আল্লাহ সুবাহানা বলছেন যে সেই ইবলিশ জিনদের সম্প্রদায় ভুক্ত কোরআন শরীফের কোথাও লেখা নেই যে ইবলিশ বা শান ফ্রিস তাদের অন্তর্ভুক্ত ছিল কিন্তু কোরআন শরীফে বলা হয়েছে যে ইবল আল্লাহ সুহান যে সৃষ্টি দুটো সম্প্রদায় যাদেরকে আল্লাহ সুফহানা হ তালা ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন এবং তাদেরকে আখেরাতের ময়দানে হিসাব নিকাশের ব্যবস্থা তাদের জন্যই থাকবে এই যে দুটো সম্প্রদায় যেটা আল্লাহ এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র ইবাদত বন্দিগি করার জন্য তাহলে ইনসান এই মানব সম্প্রদায় এবং জিন সম্প্রদায় এই যে দুটো সম্প্রদায় এদেরকে ইবাদত বন্দিগি করার জন্য সৃষ্টি করা হয়েছে এবং এদেরকে একটা সেলফ ফ্রিডম একটা নিজস্ব স্বাধীনতা দিয়ে দেওয়া হয়েছে নিজের ইচ্ছার মতো কাজকর্ম করবে এরকম একটা বা নিজস্ব একটা স্বাধীনতা আল্লাহ এই জিন সম্প্রদায়কে এবং মানব সম্প্রদায়কে দিয়েছেন তাহলে এখানে যে ঘটনাটা বলা হচ্ছে আল্লাহ সমস্ত ফ্রেস্তাদেরকে সিজদা করার কথা বললেন কিন্তু সিজদা করল না সমস্ত ফ্রেস্তা আল্লাহর বিধান ফলো করলো সকলেই আল্লাহর কথাকে মেনে নিল সৃজদা করলো কিন্তু এখানে বলা হচ্ছে যে ইবলিশ সে নিজে আত্ম অহংকার করলো সে আল্লাহর নির্দেশকে মান্য করলো না সুতরাং এইখানে যে ইবলিশের যে একটা নিজস্ব ফ্রিডাম নিজস্ব যে একটা স্বাধীনতা নিজের মতটাকে সে যে বহাল রাখলো এখান থেকে আমরা প্রমাণ করতে পারি যে জিন সম্প্রদায়ের মধ্যে যে একটা নিজস্ব স্বাধীনতা দেয়া হয়েছে যারা নিজের ইচ্ছামতো কাজ করতে পারে ভালো অথবা মন্দ তাহলে এই যে সেলফ ফ্রিডাম যেটা ফ্রেজ তাদের দেওয়া হয়নি ফ্রেজ তারা সময় আল্লাহ সুফায় না হওয়া তালার প্রদর্শিত যে নিয়ম বা নীতি তার যে নির্দেশ সেটাই সবসময় তারা পালন করে আর জিন সম্প্রদায় এবং এই মানব সম্প্রদায় এরা নিজের ইচ্ছামতো মতো কাজকর্ম করে যেটা এই ইবলিশ বাণান নিজের ইচ্ছা করেছিল সে আল্লাহর কাছে গৌরব করল নিজে আত্মহংকার করল যে আমি আগুন থেকে সৃষ্টি সে যে একটা সেলফ প্রাউড নিজের আত্মহংকার করল নিজের দাবিতে সে অনড় থাকলো এবং এই দাবিতে অনর থাকার কারণেই से अत्याचारित मध्यवा ध्वस मध्य निजेके निम्जित करल सुप्रिय दर्शक मंडली सूतरा जरा एखम एक अंधकार मध्य रेची मन मध्य ए रखम एक प्रश्न जेगे थकेबलिस जे शयतान से जीन सम्प्रदाय भुगतना फ्रेस्तर सम्प्रदाय भुगत तेरा निश्चय योचनारमे बुझते परलम जो आल्लाबहान तला कुरान मस्जिद मध्य इबलिस के शैतान के जीन सम्प्रदायर मध्य अंतर्भुक्त कर সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি আপনাদের সামনে আর একটা ভুল ধারণা এই শয়তানের ব্যাপারে যেহেতু আমাদের টপিক্স হচ্ছে শয়তান থেকে পরিত্রাণ এবার এই শয়তান থেকে পরিত্রাণ হতে গেলে বা শয়তান যে আমাদেরকে সব সময় কুমন্ত্রণা দেয় বা খারাপ কাজে উদ্বুদ্ধ করে তাহলে সেই খারাপ কাজ থেকে আমরা কি করে বাঁচব বা শয়তানের কাজ কোনগুলো সেইগুলো আমাদেরকে অবশ্যই মাথার মধ্যে রাখতে হবে তবেই আমরা সেই শয়তান থেকে পরিত্রাণ পেতে পারবো শয়তান থেকে আমরা নাজাদ পেতে পারব তাহলে শয়তানি কাজ কি বা শয়তানের ব্যাপারে আমরা যে অনেকেই ভুল ধারণা করি বা ইসলামের নামে বা রসুল্লাহ সাল্লি আসাল্লামের নামে অনেক অপবাদ দিয়ে থাকি এই শয়তানের ব্যাপারে সুতরাং এই দ্বিতীয় আর একটা মিসকনসেপশান বা ভুল ধারণা এই শয়তানের ব্যাপারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সেটা হচ্ছে যে একসময় রসুল্লাহ সাল্লি আসালামের কাছে ওহি নাজিল হওয়া কিছুদিন বন্ধ ছিল অর্থাৎ একটা গ্যাপ একটা ডিস্ট্যান্স তৈরি হয়েছিল সেই সময় কাফের মুসরিকদের মধ্যে একটা আলোচনা বা একটা সমালোচনামূলক কথা বা নবী সাহেবকে নিয়ে উপহাসমূলক একটা কথা তারা রটনা করতে শুরু করেছিল যে নবী সাহেবকে যে শয়তান খবর নিয়ে এসে দেয় সেই শয়তান নবী সাহেবকে ত্যাগ করেছে বা তার যে স্রষ্টা বা তার যে আল্লাহ সৃষ্টিকর্তা সে নবী সাহেবের উপরে তার ওহি নাজেল করা বন্ধ করে দিয়েছে তখন আল্লাহ সুফহানা হা তালা এইরকম সিচুয়েশনে বা এইরকম পরিস্থিতিতে কোরআন শরীফের একটা আয়াতের অংশ তিনি নাজেল করলেন সেটা কোরআন শরীফের বলা হচ্ছে সুরা মা ওদা রুকা ও মা কলা সুরা জাহা কোরআন শরীফের নাইনটি থ্রি নম্বর সুরা এক দুই এবং তিন নম্বর আয়তে বলা হচ্ছে আল্লাহ সুবাহের কসমা এবং সেই বঞ্চিত নও আল্লাহ তোমাকে ভুলে যাননি তোমার প্রতি অসন্তুষ্ট নন তাহলে এই যে আয়াত নাজিল হয়ে রসুল্লা সাল আলহামকে সান্ত্বনা দেওয়া হলো তারা যে বলছে যে তোমার প্রভু তোমার সৃষ্টিকর্তা তোমাকে ভুলে গেছে বা যে শয়তান তোমার কাছে যে খবরগুলো নিয়ে আসতো সেগুলো বন্ধ করে দিয়েছে এই যে একটা অভিযোগ বা একটা ভুল ধারণা তাদের হয়েছিল বা তারা একটা তাচ্ছিল্য করে উপহাস করে নবী সাল্লাহ আলিয়ালামকে এই কথাগুলো বলছিল এই কথার প্রপ্রেক্ষিতেই আল্লাহ সুবাহানহতালা এই আয়াতগুলো নাজিল করলেন তার পরে পরে আল্লাহ সুবাহালা আরও নাজিল করছেন এই প্রশ্নগুলোর সঠিকভাবে আরও উত্তর দেওয়ার জন্য সেটা কোরআন শরীফের সুরা আলোয়াকিয়া ছাপান্ন নম্বর সুরার সাতাত্তর আঠাত্তর উনআশি এবং আসি এই আয়াতগুলোতে এই প্রশ্নের বা এই উত্তরের আরো বিস্তারিত আলোচনা করা হয়েছে আল্লাহ আলামিন। আল্লাহ সুবহান এটা সেই বরকতপূর্ণ একটা কিতাব ইন্নাহু লাকুর আন ফি কিতাবিম কিতাবন এটা সেই কিতাব ইমনুনে এটা সেই মহান রব্বিল আলামিন আলামিন এমন একটা আরবি শব্দ যে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে বোঝায় এই রব্বিল আলামিনের পক্ষ থেকে এই গ্রন্থ কোরআন শরীফ নাজিল হয়েছে অবতীর্ণ হয়েছে সুপ্রিয় দর্শক মন্ডলী निश्चय अपन सामने विषय नहीं विस्तारित आलोचना करब तब छोटा बिरतनी कथाओ जा इनशाला फिर आसलकुम्ला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 আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রসোল্লাহ সাল আলিহাসাল্লাম এর সন্নাতে উদ্ভাসিত পত পদ্ধতি জানতে তাই দেখুন পিস বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শাহ समग्र जीवन के सफल और सुंदर करारोन सोन्नाथ मंगलवार रे आठ पुन सम्प्रचार सकाल सारे पीटी हे मुलायर हालल पाक तुम्हारे मृत जीवर मास और शोर अब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 বা মসজিদ বানায় তা কি বৈধ হবে জানতে হলে দেখুন ইসলামের শ্রেষ্ঠত্ব প্রতি শুক্রবার আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী বিরতির পর আবার ফিরে এলাম আমরা আলোচনা করছিলাম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 সে নবী সাহেবের ওপরে তার ওহি নাজিল করা বন্ধ করে দিয়েছে তখন আল্লাহ সুফ হানা হওয়া তালা এইরকম সিচুয়েশনে বা এইরকম পরিস্থিতিতে কোরআন শরীফের একটা আয়াতের অংশ তিনি নাজেল করলেন সেটা কোরআন শরীফের বলা হচ্ছে সুরা অব্বা ও মা কলা সুরা জাহা কোরআন শরীফের 93 থ্রি নম্বর সুরা এক দুই এবং তিন নম্বর আয়তে বলা হচ্ছে प्रभर का वंचित नोम भूले जामारती असंतुष्ट नन ते आयत नाजिल हो रसुल्लम के सान्वना दे ता जो तुम्हार प्रभु तुम्हारे भूले गुमर का खबरगुल बंद कर दिए अभिजोगा तरफ वाताचल्य उपहस कर नबी सल्लाहम के कथागुलो यही कथार प्रप्रेक्ष आल्ला सुबहानह तला आयात गुलो नाजिल करलें तर पर आल्लाबान तला नाजिल कर এই প্রশ্নগুলোর সঠিকভাবে আর উত্তর দেওয়ার জন্য সেটা কোরআন শরীফের সুরা আল ওয়াকিয়া ছাপান্ন নম্বর সুরার সাতাত্তর আঠাত্তর উনআশি এবং আশি এই আয়াতগুলোতে এই প্রশ্ন বা এই উত্তরের আরো বিস্তারিত আলোচনা করা হয়েছে আল্লাহ সুবহানিম ফি কিতাবুন তনজিল আলামিন আল্লা সুবাহ বলেন এটা সেই বরকতপূর্ণ একটা কিতাব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 তাহলে এই চারটা আয়তের মাধ্যমেও সেই প্রশ্ন বা সেই ভুল ধরনের উত্তর দেওয়া হয়েছে যে আল্লাহ সুবাহ তালা যেখান থেকে কোরআন শরীফ এই সমস্ত কাফের মুশ্রিকদের যে কমপ্লেন বা তারা যে ভাবতো যে শয়তানের কাছ থেকে নিয়ে আসছে তা আল্লাহ তার পরিপ্রেক্ষিতে এই উত্তর দিচ্ছেন যে আল্লাহ সুবাহানহ তালা যেখান থেকে কোরআন শরীফ নাজেল করেন সেইখানে লওঘে মাহফুজের সংরক্ষিত অবস্থায় আছে সেখানে কোনো অপবিত্র বা কোনো শয়তান সেই জিন সম্প্রদায়ের মধ্যে যে শৈতান জিন তারা সেই স্থানে বা সেই জায়গায় পৌঁছাতে পারে না তাহলে আল্লাহ সুবহানহালা এই আয়াতগুলোর মাধ্যমে বুঝাতে চাইছেন যে শৈতানের ব্যাপারে তাদের যে একটা ভুল ধারণা ছিল বা রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লামের উপরে যে ওহি নাজিল করা হয় সেটা রসুল্লাহ সাল্লাহাম শৈতানের কাছ থেকে ধার করে নিয়ে আসছেন তাদের উত্তর দেওয়ার জন্য আল্লাহ সুবহানহালা এই সমস্ত আয়াতগুলো নাজিল করেছিলেন সুপ্রিয় দর্শক মন্ডলী এবার আমরা যদি এই আয়াতগুলোর ব্যাখ্যা করি বা তাদের যে মনোবাসনা তাদের যে চিন্তা চেতনা বা ভাবনা সেটাকে যদি আমরা একটু লজিক্যাল একটু যুক্তি দিয়ে বিচার বিশ্লেষণ করি যে যদি শয়তানের পক্ষ থেকেই কোরআন শরীফ নাজিল হয় শয়তানের পক্ষ থেকেই যদি এই কোরআন নাজিল হয় তাহলে কোরআন শরীফে এমন আয়াতগুলো আছে যে সেই আয়াতগুলোর ব্যাখ্যা বা বিশ্লেষণ বা মানে যদি আমরা করি তাহলে আমরা দেখব যে এই শয়তান কোনো সময় সেই আল্লাহ সুবাহান তালার সেই কোরআনের কাছে তো পৌঁছাতে পারে না তার কোনো যোগ্যতাই নেই আল্লাহ সুবাহান তালা সুরা আশুয়ারা ছাব্বিশ নম্বর সুরার ২১০, দশ এবং বারো এই সমস্ত আয়াতগুলোতে বলছেন যে এই কোরআন শৈতানের কাছ থেকে অবতীর্ণ হয়নি তার এই ব্যাপারে কোনো সামর্থ্য নেই সে কোনো যোগ্যতাই রাখে না এমনকি কোরআন শরীফ শোনার ক্ষেত্রেও তার কোনো অধিকারই নেই তাহলে এই তিনটা আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে আল্লাহ সুবাহ শরীফ অবতীর্ণ করতে পারে না ব্যাপারে অসমর্থ এবং আব্বুর আলামিন যে নিজেই কোরআন শরীফের সংরক্ষক তিনি যে কোরআন শরীফ নাজিল করেছেন সেটা এই সমস্ত আয়াতগুলোর মাধ্যমে বলে দেওয়া আছে তাছাড়া আল্লাহ সুবাহ কোরআন শরীফের মধ্যে সুরা নেহাল ষোলো নম্বর সুরার আঠানব্বই নম্বর আয়তে বলছেন ফাইজা করাতন ফস্তাহি মিনা তান রজিম যখন তোমরা কোরআন শরীফ তেলাওয়াত করবে বা কোরআন শরীফ পড়বে তখন বিতাড়িত শানের কাছ থেকে তোমরা পানাহ চাও তাহলে এই আয়াতগুলোই আমাদের প্রমাণ করছে যে শৈতান কোনো সময় এই কোরআনের রচয়িতা বা শৈতানের কোনো ইম্পসিবল তার পক্ষে এগুলো কল্পনা করাই যায় না তাছাড়া আল্লাহ সুবানাহ তালা আর কোরআন মাজিদের মধ্যে অনেক জায়গায় বলছেন যে যখনই শয়তানি কুমন্ত্রণা বা শয়তানি চেতনা তোমাদের মধ্যে বা মনের মধ্যে চলে আসবে তখনই আল্লাহ রাব্বুল আলমিনের কাছে পরিত্রাণ চাও তাহলে আমাদেরকে শয়তান যে কোনো মুহূর্তে যদি মনের মধ্যে কুমন্ত্রণা বা খারাপ ধারণার সৃষ্টি করতে চায় তাহলে অবশ্যই আল্লাহ সুবাহ তালার কাছে আমাদেরকে এই শয়তানের কাছ থেকে পানাহ চাইতে হবে সুপ্রিয় দর্শক মণ্ডলী তাহলে এই যে শয়তান এই শয়তানের ব্যাপারে যে বিস্তারিত আলোচনা এবং তার যে ইতিহাস এবং সেই যে পথভ্রষ্ট হয়েছিল আল্লাহ সুবাহান কে অমান্য করার জন্য এবং তাকে আল্লাহ সুবাহ তালা চিরস্থায়ী জাহান্নামী বলে যে ঘোষণা করেছেন কোরআন মজিদে তার ইতিহাস বর্তমান রয়েছে শয়তান তখন আল্লাহ সুবাহান তালার কাছে একটা দাবি করেছিল যে আমাকে কেয়ামত পর্যন্ত একটা অবকাশ দেয়া হোক আমি মানুষকে এই সঠিক পথ থেকে সঠিক রাস্তা থেকে বিভ্রান্ত করব। तक आल्ला शयतान के कैमांश दिएवर्ती कखई पथभ्रष्ट करते कखो तक लाइनच्युत करते कई तक तुम्हारे अंतर्भुक्त करते मंडलिबा देखो कुरार मजिदे आल्ला शैतान बेपारे কি মন্তব্য করেছেন কোরআন শরীফে বলা হয়েছে আল্লাহ সুহানা বলছেন কোরআন যে শৈতান তোমাদের জন্য পৃথিবীতে যা কিছু তোমাদের জন্য হালাল করে দেওয়া হয়েছে সমস্ত কিছু হালাল জিনিস তোমরা খাও ওলা তত্তাবির শৈতান এবং তোমরা শৈতানের ইত্যাবা করিও না শৈতানের অনুগত হইও না ইন্ন হু রকম আদব ও মোবিন নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুঃশন তাহলে যে সুবহানের ইত্তেবা শয়তানের অনুসারী তোমরা করো না সারা পৃথিবীর মানুষকে লক্ষ্য করে আল্লাহ সুবাহ নাস সারা পৃথিবীর মানুষ সম্প্রদায় তোমরা পৃথিবীতে যা কিছু তোমাদের জন্য হালাল করে দেওয়া হয়েছে সেই হালাল জিনিস তোমরা খাও আর তোমরা শয়তানের ইতেবা করো না শৈতানের পদঙ্ক অনুসরণ করো না নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য शत्रुरा सुन अल्लामान लक्ष्य कर देर के सम्बोधन उदुदुलू आरबी शब्द दखला शब्द एंटारुबान तला তোমরা প্রবেশ করো বহু বছনে বলা হচ্ছে পরিপূর্ণরূপে আল্লাহর শৈতানের অনুসরণ করো না শৈতানের মত কে মেনে নিও না শৈতানের এবাদত বন্দিগিতে তোমরা অংশগ্রহণ করিও না ইন্না হুল হক শয়তান তোমাদের জন্য প্রকাশ্য দুশমন প্রকাশ্য শত্রু তাহলে আল্লাহ সুবহানা তালা আমাদের বলছেন যে শৈতান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু দুশ্মন সেই দুশ্মন থেকে সবসময় দূরে সরে থাকবে আল্লাহ সুবাহানহ তালা কোরআন মসজিদের মধ্যে অনেক জায়গায় এই শব্দ এই আয়াতগুলো রিপিট করেছেন বারবার বলেছেন যে নিশ্চয়ই শৈতান মানুষের প্রকাশ্য দুশ্মন এবং সেই শৈতান থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ সুবহানাওয়া তালা সুরা ইয়াসিন সুরা নম্বর ছত্রিশ আয়াতি কারণ শৈতান হচ্ছে তোমাদের জন্য প্রকাশ্য দুশ্মন শতান হচ্ছে তোমাদের শত্রু সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা সারা পৃথিবীতে দেখি আমরা সবসময় চাই যে আমার যে শত্রুতা করে বা আমি যাকে শত্রু বলে জানি যে সবসময় চায় আমার ক্ষতি করতে আমার লস করতে সেই শত্রু থেকে আমরা সবসময় বেঁচে থাকার চেষ্টা করি তার কাছ থেকে আমরা দূরে থাকার চেষ্টা করি আল্লাহ সুবাহ বলছেন যে শৈতান যেহেতু তোমার শত্রু সুতরাং এই শত্রুকে শত্রু বলেই জানবে এই শয়তানকে সবসময় শত্রু বলে জানবে দুশ্মন বলেই জানবে এবার যদি আমরা শয়তানকে শত্রু হিসেবে জানি दुश्मन हिसाब शयान के ग्रहण करीबुलटार मध्य पार्ब और जब शयतान के पास शयतान इततेफा पा करी शयतान मत चलाफेरा कर शयतान अनुसारुमराहिर रास्ता चले जाब ए गुमराहिर पथे गे आल्ला सुबहान तला जमन शयतान के इबलिश के আগেই ঘোষণা করে দিয়েছেন যে সেই ইবলিস এবং সেই শয়তান অধিবাসী এবার শৈতানকে যদি আমরা বন্ধুরূপে গ্রহণ করি তার অনুসারী হয়ে যায় তার জীবন বিধান তার যে নিয়ম নীতি সে যে পথে চলাতে চায় কারণ শৈতান সবসময় চায় মানুষকে উল্টো পথে নিয়ে যেতে কোরআন এবং হাদিসের যে বিধান সেই বিধানের পুরোপুরি নেগেটিভ উল্টো একে অপরের বিপরীতে সবসময় চলতে চাই বা চলাতে চাই শৈতান शत्रु दुश्मन सूतरा दुश्मन के दुश्मन मत कर शत्रु के शत्रण कर दुनिया देखो सठीक जेटा रास्ता से रास्ते जो आखराते सुखमय स्थान पाएरे दाओाना अलहमदुल्लि रबीन असलैक्म्लाबरकू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 महान कुरान सकाल छटादेश जकिर आरिकार्ता पृथि सबचे बृद्धि पर्म रीप पृथिवीर प्रधान प्रधान धर्मगुलर बृद्धि हिसाब पुखानुपुख रूपे प्रकाश कर पंचाश बचर व्यवधान चौतरीश थे चुराशी पर्त যে ধর্ম সবচেয়ে কোন যুদ্ধ সংঘটিত হয়েছিল উনিশশো চৌত্রিশ সাল থেকে উনিশশো চুরাশি সালের মধ্যে যেখানে হাজার হাজার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে কোন ব্যবহার হয়েছিল সর্বশেষ জরিপ অনুযায়ী